রাজা এবং একটি সৎ গল্পটি হল ক্লারিয়েন্ট নামের এক রাজকুমারের এক সুন্দর জ্ঞানী সুপুরুষ যুবক। তার তার বাবা রাজা প্রতি গর্বিত ছিল ও রাজ্যের সমস্ত ব্যাপারে তার সাথে আলোচনা করত সেই দিন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা তুমি কেন ওকে বিবাহ করছো না উনি একজন ক্ষমতাশালী রাজার মেয়ে বাবা আমি কাউকে এটা দেখে বিয়ে করব না যে সে শুধু একজন রাজকুমারী বলে তাহলে তুমি তোমার স্ত্রীর মধ্যে আর কি কি গুণ দেখতে চাও এমন একটি গুণ যার উপর বাকি ভালো জিনিসগুলি নির্ভর করে থাকবে এমন গুণ যার উপর বাকি জিনিসগুলো নির্ভর করে থাকে মহামান্য প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করতে চায় হ্যাঁ ওনাকে ভেতরে পাঠিয়ে দাও আপনি অবসর কেন নিতে চাইছেন আপনি আমার বাবার রাজত্ব কাল থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন বাছা তুমিই বলো এত জ্ঞানী আর নিষ্ঠাবান ব্যক্তি আমরা আর কোথায় পেতে পারি বাবা আমি ওনার কাছ থেকে শিখেছি যে জ্ঞান আহরণ করা যায় কর্মপরায়ণতা আর বাকি ভালো গুণগুলি এই একটি গুণের ওপরই নির্ভর করে বাকি সব গুণগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আচ্ছা তুমি কোন গুণের কথা বলছো বলো তো নতুন যোগ্য প্রধানমন্ত্রী বাছাই করতে হবে সেইভাবেই পরের দিন রাজ্যে একটি ঘোষণা করা হলো। আমাদের রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী অবসর গ্রহণ করছেন উপস্থিত হবেন তার রাজকীয় পিতা আমাদের রাজা তাদের জন্য একটি পরীক্ষা আয়োজন করেছেন আশ্চর্য রাজার মনে আসলে কি ঘুরছে দেখো প্রধানমন্ত্রী হওয়াটা অত সহজ একটা কাজ না এর জন্য প্রচুর নিষ্ঠা আর জ্ঞানের দরকার হয় ায়ন হতে হবে আর এই সব আসে একটাই গুণ থেকে যদি তোমার মনে হয় তুমি প্রধানমন্ত্রী পদের ব্যাপারে এত কিছু জানো তাহলে তুমি যোগ দিতে যাচ্ছ না কেন এবং টিয়ারা নিজেও আবেদন করল দুদিন পর ও সেই স্থানে উপস্থিত হল আরও দশজনের সাথে রাজকুমার সবাইকে বলল আমি আমার বাবার হয়ে আপনাদের সাথে কথা বলছি আপনারা সবাই নিশ্চয়ই মানেন যে একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিষ্ঠা ও জ্ঞানের প্রয়োজন কিন্তু তার থেকেও বেশি দরকার দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকা এর জন্য একজন পিতার মতো আবেগ প্রবণতা আর বিচারকের মতো স্বচ্ছতা থাকা উচিত তাই রাজামশাই আপনাদের সবার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করেছেন এখানে এক ঝুড়ি ভুট্টা আর বিনের বীজ রাখা আছে আর এর থেকে বীজগুলি সংগ্রহ করুন আপনাদের সবার জন্য প্রাসাদের বাগানে বিভিন্ন জায়গায় জমি দেওয়া আছে যেখানে আপনারা এই বীজগুলি লাগাবেন এবং নিশ্চিত করবেন যেন ওর থেকে ভালো ফসল তৈরি হয় আর আপনারা এই কাজে কারও সাহায্য নিতে পারবেন না যেভাবে আপনি আপনার বাগানের পরিচর্যা করবেন সেটাই আপনার নিষ্ঠা তাই প্রধানমন্ত্রী পদে সকল প্রতিযোগী প্রার্থী খুব যত্নের সাথে তাদের বাগানের পরিচর্যা করতে লাগলো আর এক সপ্তাহের মধ্যে সবার বাগানে গাছ দেখা গেল শুধুমাত্র একজন ছাড়া আমার বাগানে স্বাস্থ্যবান লাগছিল শুধু টিয়ারটা ছাড়া ওর বাগানে একটা অঙ্কুর বা গাছের কোনো চিহ্ন ছিল না রাজকুমার ও রাজা উপস্থিত হলো তারা সবার বাগান ঘুরে দেখলো আর শেষে আর সোজা চলে গেল আর এরপরেই বিজেতার নাম ঘোষণার সময় হলো। রাজা মশাইয়ের হয়ে আমি এই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের পরীক্ষায় বিজেতার নাম ঘোষণা করছি মিস টিয়ার ক্যাম্বেল আপনাদের বীজগুলি নেওয়ার আগে আমি বলেছিলাম প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিষ্ঠার সাথে কাজ আর জ্ঞানের দরকার আমি আপনাদের যেটা বলিনি সেটা হলো এই গুণগুলির প্রত্যেকটা আসে একটি মূল মন্ত্র থেকে বুঝেছেন মানে সততার মন্ত্র থেকে কারণ যে মানুষটা সৎ না সে কোনোদিন কর্মদক্ষ হতে পারবে না সত্যিকারের ভালোবাসতে পারবে না এমনকি সে কারোর প্রতি স্বচ্ছ মনোভাব রাখতে পারবে না আপনাদেরকে আমরা যে সব বীজ দিয়েছিলাম সেগুলি সবকটাই মরা ছিল তাই ওগুলো থেকে একটাও অঙ্কুর বা মূল বেরোনোর কোনো সম্ভাবনায় ছিল না তাই আপনাদের স্বাস্থ্যবান শুধু একজন এই কাজটা সততা আর ন্যায় পরায়ণতার সাথে করেছে আর সেটা হল টিয়ারা এটা ঠিক হল না আমরা তবুও স্বাস্থ্যবান বাগান তৈরি করেছি আমরা যদি সে ব্যর্থ হতো তাও সে একাই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তাই আমরা সবাই চাই যে ওই আমাদের প্রধানমন্ত্রী হোক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার নিতে আসলে আমার আমার বাবা বিয়ে দিতে চান। আপনি কি মনে করেন যদি সম্ভব হয় আপনি কি আমাকে স্বামী হিসেবে পেতে চান আমি আপনাকে একদম চিনি না মহামান্য আর শুধুমাত্র রাজপুত্র বলেই আমি আপনাকে বিয়ে করতে পারি না যাই হোক অনেক মিল ছিল তারা ঠিক একইভাবে ভাবে আর তারা দুজনে সব কিছুর তুলনায় সততাকেই মূল্যবান মনে করে তাই একে অপরকে সম্মান করত আর খুব ভালো বন্ধু হলো